ইন্না আলহামদুলিল্লাহিতাটি নিশ্চয়ই শৈতান তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করো আল্লাহ তালা শয়তান কাদেরকে পদভ্রষ্ট করতে পারবেনা এ ব্যাপারে আল্লাহ বলেছেন যে কালা رب بيما اغويتني لا وزينن لهم في الارض ولا اغذيناهم اجمعين الا عبادك منهم المخلصين হে আমার রব যেহেতু আপনি আমাকে পদদ্রষ্ট করেছেন আমি তাদের জন্য এই দুনিয়াকে করব সুন্দর মুণ্ডিত এবং তাদেরকে আমি পদদ্রষ্ট করব সর্ব সর্বতোভাবে তাদেরকে ব্যতীত যারা আপনার عبادك منهم المخلصين যারা হচ্ছে আপনার خالص বান্দা এ যাদের রয়েছে তারা ব্যতীত যে কোনো একটা পদ দিয়ে আমাদের কাছে আসে আমাদের আমলগুলো ধ্বংস করার জন্য আমাদের নিয়ত পরিবর্তন করার মাধ্যমে যখন একমাত্র আমরা আল্লাহ আল্লা সুবাহার ইবাদত করতে উদ্যত হই যখন আমরা এটাকে পরিপূর্ণ করার চেষ্টা করি তখন শয়তান আসে মিথ্যা প্ররোচনার মাধ্যমে এই নিয়তকে পরিবর্তন করে আমাদের আমলগুলোকে ধ্বংস করার জন্য লেখক বলেন যে যখন আমি আমার নিজের অন্তরে এই রোগের উপস্থিতি অনুভব করি এবং দেখতে পেলাম শয়তান কিভাবে তার প্ররোচনার দ্বারা আমাকে আচ্ছন্ন করছে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে আমার কি করা উচিত আমি কি ভালো আমলগুলো পরিত্যাগ করব, যেগুলো আমি করছিলাম যাতে আমি রিওয়ার বিপদ পারি অথবা যে ছোট আমলগুলো করছিলাম সেগুলো চালিয়ে যাব। এবং নিজের ভিতরকার শয়তানি চিহ্নগুলো পরিষ্কার করার চেষ্টা করব তাহলে কিভাবে আমার অন্তর থেকে রোগের নির্মূল হবে তখন আমি ফিরে গেলাম কোরআনাসনের বিভিন্ন বিবৃতির দিকে এই রোগের জন্য তথ্য অনুসন্ধান সমাধান জন্য। এই রিয়া কি এটা কিসের কারণে এ থেকে আরোগ্য কিসে কিভাবে এটাকে এড়িয়ে যাওয়া যায় আলহামদুলিল্লাহ এটা আশ্চর্য কিছু নয় যে আমি এই সকল উৎসব খুঁজে পেয়েছি বাসাগতভাবে রিয়া শব্দের অর্থ হচ্ছে দেখানো অবলোকন করা দৃশ্যমান করা এবং অন্য অর্থ দ্বারা হুকুমের দাস ভণ্ডামি কপটতা শরীয়তের দৃষ্টিতে আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো আমল করার অভিনয় করা অথচ নিয়ত থাকে আল্লা সারা অন্যের সন্তুষ্টি অর্জন করা এটাই হচ্ছে রিয়া রিয়া অন্তরের সৃষ্টি হয় আহলে সন্ন্যাতল জামায়াতে এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে ইমান অন্তর্ভুক্ত করে অন্তরের কাজ যথা ভয় ভালোবাসা আশা পোষণ করা তারপরে জিব্বার কাজ যেরকম কালিমা উচ্চারণ করা দেহের কাজ যেরকম নামাজ হজ ইত্যাদি সাইকুল ইসলাম ইবনে তাইম রহমতুল্লাহ বলেছেন অন্তরের কাজটি হলো ইমানের মৌলিক জিনিসের একটি অংশ এবং দিনের ভিত্তি এর সাথে আরো সংযুক্ত করা যায় আল্লাহ সুবাহন তাল্লাহ এবং তার রসুল সাল্লি সালামের জন্য ভালোবাসা আল্লাহ সুবাহন তালার প্রতি বিশ্বাস আল্লাহ আল্লাহতালার দিনের প্রতি একনিষ্ঠতা আল্লাহতালার প্রতি শকর কৃতজ্ঞতা তার বিধি অনুসারে ধৈর্য ধারণ করা তার প্রতি খওফ তার প্রতি আশা এবং এরকম সকল আমল যা সবার জন্য ফরজ সকল আলেমগণের ঐক্যমতের ভিত্তিতে ইবুল কায়ম আল জাজিয়াহ রহমতুল্লাহ বলেছেন অন্তরের কাজ হল ভিত্তি অর্থাৎ ইমানের ভিত্তি এবং দেহের কাজ তাদের অনুসরণ এবং পরিপূর্ণ করা নিয়ত হচ্ছে আত্মার মতো আর আমল হচ্ছে দেহের মতো যদি আত্মা দেহত্যাগ করে তাহলে দেহ মরে যায় এক্ষেত্রে অন্তরের বিষয়ের জন্য জ্ঞান অর্জন বেশি গুরুত্বপূর্ণ দেহের বিষয়ের জন্য জ্ঞান অর্জনের চেয়ে একজন মুনাফিক থেকে কীভাবে একজন ইমানদার পৃথক হবে অন্তরের আমল ছাড়া অন্তরের ইবাদত এবং আত্মসমর্পণ অধিক মহৎ দেহের ইবাদত এবং আত্মসমর্পণ থেকে রিয়ার ব্যাপারে আলোচনা করার পূর্বে রিয়ার যে বিপরীত এখলাসের আমল এখলাসের ব্যাপারে আলোচনা করা জরুরি ওমর ইবনুল খাতার রাজিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ইন্নামাল আলু বিনিয়াদ নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক পাইনামা লিকুলিম্মা নাওয়া প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে এই হাদিসটি হল ইসলাম ইসলামের একটি মৌলিক নীতি এ কারণে হাদিসের প্রায় প্রত্যেক কিতাবে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে ইমাম বখারি রহমতুল্লা তার কিতাবকে শুরু করেছেন এই হাদিস দ্বারা আব্দুর রহমান ইবনে মাহাদি তিনি বলেন যে যদি আমি কোনো অধ্যায় লিখতাম কোনো কিতাবে ওমর রাজি আল এই হাদিসটি সামনে রেখে করতাম যাতে প্রত্যেক অধ্যায় নিয়তকে সতর্ক করতে পারি ইমাম শাফি রা বলেন এই হাদিসটি সকল জ্ঞানের এক বলেছেন ইসলামের ভিত্তি তিনটি হাদী আছে হাদিস যে নিয়ত অনুযায়ী আমল নোমান ইবনু বা হাদিস অর্থাৎ হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট এর মধ্যে আছে কিছু অস্পষ্ট বিষয় এবং আয়সারা জেল আনহার হাদিস যে আমাদের ব্যাপারে অর্থাৎ ইসলামের নতুন কিছু প্রচলিত করে যার এর সংশ্লিষ্ট হবে তিনটি হাদিসের উপরে দিন ইসলাম দাঁড়িয়ে আছে তিনি বলেছেন যে আমি নবী সাল আলাইসালামের পাঁচ লক্ষ হাদিস লিপিবদ্ধ করেছি সেখান থেকে আমার কিতাবের অর্থাৎ সোনানি আবু দাউদে এর জন্য মাত্র হাজার হাদিস মনোনীত করেছি এবং এগুলোর মধ্যে চারটি হাদিস একজন ব্যক্তির দিনের জন্য যথেষ্ট তিনি পাঁচ লক্ষ হাদিস থেকে বাসাই করে চারটি হাদিস তিনি বলছেন এই চারটা হাদিস একজন ব্যক্তির জন্য যথেষ্ট নবী সাল্লাহ আলাইস্লামের কথা যে ইনামাল আায় আলু বিনিয়দ প্রত্যেক আমল নিয়ত অনুযায়ী নবী সাল্লিয়ামের দ্বিতীয় হাদিস যে একজন ভালো মুসলিমের বৈশিষ্ট্য হল যা তার জন্য নয় তা ত্যাগ করে তৃতীয় আরেকটি হাদিস হল আমাদের কেউ প্রকৃত ইমানদার হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে এবং নবী সাল্লাই চতুর্থ হাদিস হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট এর মধ্যে রয়েছে কিছু অস্পষ্ট বিষয় এই চারটি হাদিস হচ্ছে একজন ব্যক্তির জন্য যথেষ্ট সুতরাং এই হাদিসটিকে দিন ইসলামের মৌলিক ভিত্তি হিসেবে বিবেচনা করেছেন আলেমগণ। প্রত্যেকটি আমলের পিছনে একটি করে নিয়ত আছে নিয়ত্তি হতে পারে প্রশংসনীয় অথবা নিন্দনীয় অথবা দুটির কোনোটি নয় কিন্তু একটা না একটা নিয়ত অবশ্যই থাকে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যে কোনো আমল করুক তার একটা লক্ষ্য বা উদ্দেশ্য অবশ্যই আছে নবী সাল্লিস্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি তাই অর্জন করবে যা সে নিয়ত করেছে সুতরাং এক ব্যক্তির পুরস্কার অর্জন নির্ভর করে সে যা নিয়ত করেছে তার উপর এক্ষেত্রে যদি তার নিয়োগটি ভালো কাজের জন্য হয় কিন্তু সে হয়তো ওজোরের কারণে কাজটি করতে সমর্থ হল না তাহলে সে অবশ্যই ওই কাজের কল্যাণ অর্জন করবে একথার সমর্থনে হাদিস রয়েছে আল্লাহ তালা বলেছেন যে অমা উমিরু ই আবুদুল্লাহ মুখিন আল্লাহদ্দিন তারা তো একনিষ্ঠভাবে তারা আদিষ্ট হয়েছিল আল্লাহ সুবাহ আমি তাকে যা ইচ্ছা এখানে সত্তর দিয়ে থাকি পরে তার জন্য জাহান নাম নির্ধারণ করি যেখানে সে প্রবেশ করবে নিন্দিত এবং অনুগ্রহ হইতে দূরীকৃত অবস্থায় যারা মুকমিন হয়ে আখেরাত কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে তাদের প্রচেষ্টা পুরস্কার যোগ্য। আল্লাহ তালা আরো বলেছেন এবং আল্লাহ সন্তুষ্টি লাভ সারা অন্য কোন উদ্দেশ্যে তোমরা ধন সম্পদ ব্যয় করো না আমাদের পূর্ববর্তী সাহাবাই আজমাইনগণ এবং সলফে সাহি হিনগণ এখলাসের ব্যাপারে গুরুত্ব উপলব্ধ উপলব্ধি করেছিলেন ইবনে মাসুদ রাজিয়াল হু তিনি বলেছেন যে এ সম্বন্ধে কথা বলা মূল্যহীন যতক্ষণ না কার্যে পরিণত না করা হয় কথা এবং কাজ উভয়ই মূল্যহীন যতক্ষণ না সঠিক নিয়ত করা হয় এবং কথা এবং কাজ এবং সঠিক নিয়ত মূল্যহীন যতক্ষণ না এগুলো শুননা অনুযায়ী হয় সুফিয়ানা সাউরি রহমতুল্লাহ বলেন যে আমার জন্য অধিকতর কঠিন হল আমার নিয়তকে সঠিক করা কারণ ক্রমাগত আক্রমণ করে এটা পরিবর্তন করতে ইবনে মুবারক তিনি বলেছেন যে এটা খুবই স্বাভাবিক যে ছোট কাজ গৃহকার ক্ষেত্রে এবং এটা খুবই স্বাভাবিক যে একজনের একটি বড় কাজ হ্রাস পাবে কমে যাবে ইবনে আজলান রহমতুল্লাহ তিনি বলেছেন যে কোনো আমলেই গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত না এর সাথে তিনটি জিনিস থাকে আল্লাহর ভয় যথার্থ নিয়ত এবং সঠিকতা অর্থাৎ সুন্না অনুসারে এ ব্যাপারে। মোত্তারিফ ইবনে আবদুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে অন্তরের পবিত্রতা এবং দিনদারিতা তাকুয়া অর্জন করা যেতে পারে না যেতে পারে কেবলমাত্র পবিত্র এবং সঠিক আমল দ্বারা এবং পবিত্র এবং সঠিক আমল অর্জন করা যেতে পারে কেবলমাত্র সঠিক নিয়ত দ্বারা সুতরাং আমরা দেখতে পাই কোন কাজ আল্লাহ সুবাহার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়েকটি পূর্ব শর্ত রয়েছে প্রথম শর্ত হল কাজটি আল্লাহ তালার সন্তুষ্টির নিমিত করা এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা অর্থাৎ এ ক্লাসের সাথে করা দ্বিতীয় শর্ত হল কাজটি নবী সাল্লাহ আলাই সাল্লামের সুন্না অনুসারে করা বিদাত অনুযায়ী নয় নতুন কোনো পদ্ধতিতে নয় অতঃপর রিয়া এটার মারাত্মক ক্ষতি রয়েছে এটার অনেক ক্ষতিকর দিক রয়েছে নবী সাল্ল আলাই সাল্লাম তার উম্মার প্রতি ভালোবাসা এবং উদ্বেগের কারণে অন্য কিছুর যে ভয়াবহতাকে বেশি ভয় করেছেন মাহমুদ ইবনে লাবিদ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য যে বিষয়টিকে আমি সবচেয়ে বেশি ভয় পাই তা হল শিক আর রিয়া অন্য হাদিসের রসুল সাল্লাহ আলাইসাল্লাম দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয় করেছেন সেটা হচ্ছে আর রিয়া এই হাদিসগুলোতে লক্ষ্য করলে আমরা রিয়ার প্রকৃত বিপদ লক্ষ্য করা যায় রাসুল সাল্ল্লাহ আলাই আসসালাম তিনি এক হাদিসের মধ্যে বলেছেন আমি কি তোমাদেরকে ওই বিষয় জানাবো না যা আমি তোমাদের জন্য ভয় করি এমনকি দাঁত জালের ফেতনা থেকে অধিক এটা হলো গুপন শির এক ব্যক্তি নামাজের জন্য দাঁড়ায় এবং তার নামাজ সুন্দর করে কারণ সে মনে করে মনে করে যে লোকজন তাকে দেখছে দাঁত জালের ফেতনা খুবই মারাত্মক যা মানবজাতি জাতি অর্থাৎ আদম আলা সময় থেকে বিচার দিবস না হওয়া পর্যন্ত সমস্ত নবী যত আসছেন তারা প্রত্যেকেই নবী নুহ আল ইসলামের পর থেকে এমন একজন নবীও ছিলেন না যারা দাজ্জালের কঠিন ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই এবং মানবজাতির জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা হচ্ছে এই দার্জালের ফিতনা অথচ রসুল সাল্লাসাল্লাম এই দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয় করেছেন সেটা হচ্ছে রিয়ার ব্যাপারে ইবনি আব্বাস রাজিয়ালহ বলেছেন যে অন্ধকার রাত্রিতে একটি কালো পাথরের উপর দিয়ে একটি পিপিলিকার পদাচারণা থেকে ইমান এবং একজন ব্যক্তিকে তার যে সৃষ্টির উদ্দেশ্য এটাকে নষ্ট করে দেয় কারণ তাকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তাকে ইবাদত করার জন্য অথচ সে যদি আল্লাহর ইবাদতের পরিবর্তে ইবাদতের ভান করে অন্যের সন্তুষ্টি অথবা অন্যের প্রশংসা অর্জন অথবা খ্যাতিলাভের জন্য করে তাহলে তার সৃষ্টির উদ্দেশ্যকে সে পরিবর্তন করল সেজন্য রিয়া একজন ব্যক্তির ইমান এবং তৌহিদকে দুর্বল করে ফেলে আল্লাহ আল্লাহতালা মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে ফওয়াইল উল্লীল মুসল্লিন আল্লাহন সালাত যে ওই নামাজিজ নামাজিদের জন্য দুর্ভোগ যারা তাদের সলাদ সম্পর্কে তাদের সলাদ থেকে উদাসীন এবং যারা এটা লোক দেখানোর জন্য আদায় করে এবং লোকজনকে তাদের প্রয়োজনীয় বস্তু ধার দিতে অস্বীকৃতি জানায় এই রিয়া হচ্ছে ছোট আকারের শিল্প নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে গোপন শিল্প হল এক ব্যক্তি নামাজে দাঁড়ায় এবং সে তার নামাজকে সুন্দর করে কারণ সে দেখছে যে লোকজন তাকে লক্ষ্য করছে রিয়া একটি ছোট শিল্প এবং অনেক বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত যদিও থাকে এটা ইসলামের সীমার থেকে বাহিরে নিয়ে যায় না তারপর এটা একটা অনেক বড় গুণা কবিরা গুনার অন্তর্ভুক্ত একজন ব্যক্তি যে রিয়া করে তার অন্তরে রোগ আছে তার পথ বৃদ্ধি পায় যদি এই রোগ থেকে সে আরোগ্য না হয় এটার ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে এটা তার জন্য আরো বড় সমস্যার দিকে নিয়ে যাবে রিয়ার ফলে একজন ব্যক্তি কল্যাণ থেকে বঞ্চিত হয় রসুলসাল্লাইসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা মহিমান্বিত গৌরবান্বিত কোনো কাজই গ্রহণ করেন না যতক্ষণ না এটা একনিষ্ঠভাবে তার জন্য এবং শুধুমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয় তাহলে একজন ব্যক্তি যে রিয়া করে তার ওই আমল আল্লাহ তালা কবুল করেন না হাদিসে এসেছে যে তখন তাদেরকে বলা হবে যারা রিয়া করতো তাদেরকে বলা হবে যখন বিচার দিবসে যে দুনিয়াতে যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা আমল করতে তাদের কাছে যাও দেখো তাদের কাছে তোমরা প্রতিদান পাও কিনা অন্য হাদিসে রয়েছে যে আমি সকল অংশীদার থেকে নিজেই সম্পূর্ণ যথেষ্ট যদিও আমার কোনো অংশীদারের প্রয়োজন নাই যে কোনো কাজ অন্য কার উদ্দেশ্যে আমার পাশাপাশি করে অন্যের উদ্দেশ্যে আমি তাকে ত্যাগ করব। যে কেউ আমার সাথে অংশীদারিত্ব করে অর্থাৎ সে কাজ তার জন্য কোনো কল্যাণ পাবে না সে রিয়া করার ফলে আল্লাহ কর্তৃক অবমাননা এবং লাঞ্ছনায় পতিত হয় মোয়াজিবনে জাবাল রাজি আলহু বলেছেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এই দিনিয়াতে ক্ষেতির পর্যায়ে অবস্থানকারী এমন একজন ব্যক্তি নেই যে লুক দেখানোর জন্য কিছু করে না বিচার দিবসে আল্লা সুবাহাতালা সমগ্র সৃষ্টির সামনে তার আমলের স্বরূপ প্রকাশ করে দিবেন অন্য হাদিসে আছে হীন এবং সর্বপ্রথম প্রবেশ করবে রিয়ার রিহার কারণে এব্যাপারে সেই সুবিখ্যাত হাদিস আবু রাজা হুদেক বর্ণিত নবী সাল্লাই সাল্লাম বলেছেন ক্যামত দিবসে মহান আল্লাহ সুবাহ তার বান্দাদের মধ্যে ফায়সলা করার জন্য অবতরণ করবেন আর তখন সকল মানুষ নত যেন হয়ে বসা থাকবে প্রথম যে ব্যক্তিকে ডাকা হবে সে হবে একজন সে হল একজন কারি তারপর আল্লাহর পথে বরণকারী এক ব্যক্তি এবং তারপর একজন সম্পদশালী এই তিন জনকে ডাকা হবে আল্লাহ সুবাহ কারি ব্যক্তিকে জিজ্ঞেস করবেন আমার রাসুলের উপর যা অবতীর্ণ করেছে তোমাকে কি তা শিক্ষা দেইনি সে বলবে জি হ্যা আমার প্রতিপালক তিনি বলবেন তুমি যা শিখেছিলে তা কি কাজে লাগিয়েছো তখন সে বলবে আমি রাত দিন জেগে কোরআন তেল করেছি আল্লাহ সুভানতালা তাকে বলবেন তুমি মিথ্যা বলেছ আর ফিরিস্তারাগণ বলবেন তুমি মিথ্যা বলেছ আল্লাহ সুভান্নাল্লাহ বলবেন তুমি তো সে ছিলি লোকে তোমাকে বলুক অমুক কারি আর বলা হয়েছে এরপর হাজির করা হবে ধনী ব্যক্তিকে আল্লা সুভান তাল্লাহ তাকে বলবেন আমি কি তোমাকে প্রাচুর্যদান করিনি যাতে তোমাকে কারো মুখাপেখি হতে না হয় সে বলবে জি হ্যাঁ আমার রব তিনি বলবেন আমি তোমাকে যা দিয়েছিলাম তা তুমি কি কাজে লাগিয়েছো সে বলবে যে আমি আত্মীয়তা করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ আল্লা বলবেন বরং তুমি চেয়েছিলে লুকে তোমাকে বলুক যে অমুক একজন দানবীর আর তা বলা হয়েছে এরপর হাজির করা হবে আল্লাহ রাস্তায় শাহাদত কারিকে। আল্লাহ সুবাহান তাকে বলবেন তুমি কোন দেশে শাহাদত বরণ করেছ সে বলবে হ্যাঁ আমার রব আমি আপনার জন্য জিহাদের জন্য আদিষ্ট হয়েছিলাম তারপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে শহীদ হয়েছে। আল্লাহ সুবাহনতালা তাকে বলবেন তুমি মিথ্যা বলছ আর ফেরিসো বলবেন তুমি মিথ্যা বলছ আল্লাহ সুহানা তাল্লাহ বলবেন বরং তুমি কামনা করেছ যে বলা হোক অমুক একজন মস্ত বীর আর তা বলা হয়েছে অতপর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমার হাঁটু দুটো চাপড়িয়ে বললেন ও আবহাওয়ারা কেমন দিবসে এই তিনজনই হবে সৃষ্টিজীবীর মধ্যে সর্বপ্রথম জাহান্নামের ইন্দন আজবিল্লা আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই যারা রিয়া করবে তারা আল্লাহ আল্লা সুবাহ বিচার দিবসে লাঞ্ছনা স্বরূপ তারা সিজদা করতে অক্ষম হবে মুখ দেখানোর জন্য সিজদা করেছিল আল্লাহ তালা তাদের মেরুদণ্ডকে একটি কাট খণ্ডের ন্যায় করে দিবেন যাতে সে বাঁকা হতে না পারে যতবারই তারা সিজা করতে যাবে ততবারই তারা অদমুখে পতিত হবে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞায় রিয়ার কারণে হবে জান্নাতে সে প্রবেশ করতে পারবে না রাসুল সাল্লাহ আলাইসলাম বলেছেন যে কেউ কোনো জ্ঞান যা আল্লাহ উদ্দেশ্যে অর্জন করা উচিত তা দুনিয়ার কল্যাণের জন্য যদি সে অর্জন করে সে পরকালে জান্নাতের গন্ধও পাবে না রিয়া করার ফলে সে অভিশপ্ত হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরলৌকিক আমলের দূষণে ভূষিত হয় অথচ পরলৌকিক কল্যাণ তার অভিষ্ট নয় তার লক্ষ্য নয় পরকাল সে চায় না আসমান এবং জমিনে তাকে অভিসম করা হয় দেখা প্রয়োজন যে রিয়ার কারণ কি কেন মানুষ রিয়া করে রিয়ার প্রাথমিক কারণ হল ইমানের দুর্বলতা একজন ব্যক্তি যখন আল্লাহতালার প্রতি দৃঢ় ইমান না থাকে তখনই সে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টি কামনা করে মানুষের প্রশংসা আশা করে এই দুর্বলতার ফলে একজন ব্যক্তি কল্যাণ এবং পুরস্কারের প্রতি অজ্ঞ করে তোলে এবং দুনিয়ার যশ এবং সম্মান পাওয়ার ইচ্ছাকে বৃদ্ধি করে এই ইচ্ছার কারণে একজন ব্যক্তি রিয়ায় পর্যবেসিত হয় তিনটি লক্ষণ দ্বারা রিয়াকে চিহ্নিত করা যায় এই তিনটা লক্ষণ এরিয়ে চলা একজন ইমানদারের জন্য অত্যন্ত জরুরি একটি হচ্ছে প্রশংসার প্রতি ভালোবাসা প্রশংসার প্রতি ভালোবাসা আমরা যে পূর্বে যে হাদিসটি উল্লেখ করলাম যে যাদেরকে সর্বপ্রথম তিন ব্যক্তি জাহার নামে নিক্ষেপ করা হবে ওই আলেম ব্যক্তি ওই শহীদ ওই দানবীর ব্যক্তি যারা মানুষের প্রশংসা কামনা করেছিল যার ফলে তাদেরকে জাহার নামে নিক্ষা করা হবে সুতরাং প্রশংসার আশা করা এটা হচ্ছে রিয়ার একটি লক্ষণ সুতরাং এটা থেকে বেঁচে থাকা জরুরি সমালোচনার ভয় এটা আরেকটি কারণ রিয়ার কেউ সমালোচিত হতে চায় না এই সমালোচনার ভয় দুই ভাগে ভাগ করা যায় প্রথম ভাগে পড়ে ওই ব্যক্তি যে তার সমালোচনা এড়ানোর উদ্দেশ্যে আল্লা সুবাহাতালার আদেশকে অবহেলা করে সে আল্লাহ তালার আদেশ অমান্য করে উদাহরণস্বরূপ কিছু মানুষ দাঁড়িয়ে রাখে না কিছু মানুষ যথাযথভাবে পর্দা করে না কারণ তাদের তারা যে স্তরে বাস করে তারা মনে করে যে তাদের সমালোচনার ভয় তারা তাদের মানুষ সমালোচনা করবে এই জন্য তারা দাঁড়িয়ে রাখে না অথবা পর্দা করে না এসব কিছু স্পষ্টভাবে হারাম কিন্তু রিয়ার মধ্যে পড়ে না দ্বিতীয় ভাগ হচ্ছে ওই ব্যক্তি এই ভাগের মধ্যে পড়ে যে ইসলামের আদেশ মান্য করে আল্লাহ আল্লাহতালার জন্য নয় কারণ যে বয় পায় যে লোকজন তাকে লক্ষ্য রাখছে তাকে সমালোচনা করবে যদি সে না করে যেমন এক ব্যক্তি নামাজে দাঁড়ায় কারণ সে চায় না বাড়িতে নামাজ আদায় করার জন্য মানুষ তার সমালোচনা করুক তারা যেন না পাবে যে সে আদতেই নামাজ পড়ে না অথবা একজন মহিলা তার হিজাব পরে এই যে মানুষরা তাকে সমালোচনা করবে এরকম যদি হয় ताजटी रिया मध्य पड़े रिया कारण समय मध्य तृत्य कारण हे तृत्य लक्षण होकजेब्त वैभव अथवा पदमरदार सम्मान क्षतिर प्रति लोभ जो एक व्यक्ति अन् मानुषे पद अथवा क्षमतार मालिक हवा प्रबल भावे कमना से तरह प्रति कमना के हिंसा करते उद्बुद्ध कर এবং সে এই তার যে কাঙ্ক্ষিত পদমর্যাদা এটাকে ঠিক রাখার জন্য অথবা ওইটা অর্জন করার জন্য যা প্রয়োজন সেটা করতে সে প্রস্তুত হয়ে যায় যার ফলে সে তার কাছে সে লুক দেখানো বিভিন্ন আমল করে থাকে আবু মুসা রাজন থেকে বর্ণিত রসুল সাল্লাইসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো এক ব্যক্তি যুদ্ধ করে তার সম্মান রক্ষা করার জন্য সমালোচনা রাতে। আর তার সাহসিকতা প্রমাণ করতে অর্থাৎ প্রশংসিত হতে এবং নিজেকে প্রদর্শন করতে যাতে তার অবস্থান দেখাতে পারে এই তিন ব্যক্তি কেউ কে আল্লাহর প্রতি যুদ্ধ করে নবী সাল্লাহ আলয়াল্লাম উত্তর দিলেন যে যুদ্ধ করে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য সেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর প্রতি যুদ্ধ করল এই হচ্ছে রিয়ার তিনটি কারণ রিয়া সংগঠিত হতে পারে একটি কাজ করার পূর্বে যেমন করার পূর্বে নিয়তের ক্ষেত্রে সে এরকম করলো যে কাজটি করার ক্ষেত্রে যে প্রশংসা পাওয়ার জন্য ন্যাক করার মনস্ত করল নিঃসন্দেহে এটা জঘন্যতম রিয়া হবে আবার এ কাজটি করার সময় যেমন কেউ নামাজে দাঁড়ালো তেলাওয়াত করতেছে অথবা অন্য কোনো ইবাদত করতেছে সে আবেগ দেখানোর চেষ্টা করে কোরআন তেলাওয়াতকে যাতে মানুষরা তার প্রশংসা করে নামাজ সুন্দর করে পড়ে যাতে লোকেরা তার প্রশংসা করে তাহলে একটি কাজ করার সময়ও রিয়া সংগঠিত হতে পারে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ও লোকেরা লুকায়িত শিল্প থেকে সতর্ক হও লোকজন জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল লুকায়িত শির কী গোপন শিল্প কি তিনি উত্তর দিলেন এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে যখন সে দেখল লোকজন তাকে দেখতেছে সে নামাজ সুন্দর এবং আকর্ষণীয় করে কারণ তারা তাকে দেখছিল এটাই হচ্ছে লুকায়িত শিল্প তাহলে একটি কাজ করার সময় শিল্প সংগঠিত হতে পারে क्या करारख से लोकदेवर सेटार जो प्रशंसा आशागर वर्णना करा शुरू कर गर्व शुरू कर लोकदेश निकट प्रशंसा और गौरव कमना लोकधि क्ष करार पर करा करा करार रिया संघटित होते रिया एम अंग प्रत्यंगे होते उदाहरणस्वरूप শারীরিকভাবে রিয়া যেরকম যখন কেউ নামাজ পড়ে অথবা দান করে তখন যদি সে অন্যের প্রশংসা কামনা করে তখন এটা রিয়া হতে পারে একজন বক্তৃতা দিচ্ছে তো ইসলামিক কোন ওয়াজ করতেছে কিন্তু এটাতে সে তাকে বক্তা বলবে অনেক বড় অনেক কিছু জানে আলেম এরকম কামনা করলে তখন এটা তার রিয়াতে পরিণত হবে সেহারাকে আগোচালু রাখা এবং খুবই বৃত্তহীন পোশাক পরিধান করার মধ্যে রিয়া সম্পৃক্ত হতে পারে যখন সে দেখাবে অনেক বড় দিনদার রেগুলার মাধ্যমে এরকম যদি তার উদ্দেশ্য হয় তখন এটা রিয়ার পূর্ণত হতে পারে একজনের সঙ্গী হওয়ার ক্ষেত্রেও রিয়ার আশঙ্কা আছে যেমন কেউ যদি একজন আলেমের সঙ্গী হয় এই অর্থে এই উদ্দেশ্যে যে লোকেরা তার লোকদের কাছে পরিচিত হবে যে সে অমুক আলেমের ছাত্র यह प्रशंसा कमना करे यहां रिया रेयार पर्या पड़ पड़े जावार परिजन क्षेत्र रेयारों आशंका आदहरणस्वरूप क्यों तारच्चर के इसलमिक शिक्षा शिक्षित किन्खान जन् जेम बाय नैपुण्य प्रदर्शन कर पित माता के मानसरा प्रशंसा कर लुक सामने बाच्चा अमुक करमुक शिखे अमुक जेने से एगला प्रकाश करके प्रशंसा कमना भलो पित माता तक अर्थात गर्व अनुभव करतेकमण उद्देश्य हम तक रियादी चले पे एखने किसु लक्षण किसु विषय वर्णना कर लो রিয়ার বিভিন্ন পদ্ধতি কিভাবে রিয়া হতে পারে তবে এখানে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন যে অনেক সময় হয়তো কিছু কাজ দেখা যাবে বাহ্যিকভাবে রিয়া হতে পারে এগুলো আবার রিয়া নয় উদাহরণস্বরূপ অপ্রত্যাশিত প্রশংসা অর্থাৎ কেউ একটা ভালো কাজ করে কিন্তু এটার জন্য সে প্রশংসা কামনায় সে করে না কিন্তু এটার জন্য লোকেরা তাকে প্রশংসা করে এরকম যদি হয় তখন এটা এটা রিয়ার মধ্যে পড়বে না একজন ব্যক্তি রসুল সাল্লা সাল্লাম নিকট আরোস করা হলো সে ব্যক্তি সম্পর্কে কি অভিমত যে ন্যাকামল করে এবং লোকেরা তার প্রশংসা করে তিনি বললেন এত তাৎক্ষণিক সুসংবাদ আগাম সুসংবাদ এই আগামীবাদা কারণ সে প্রশংসা কামনার জন্য এটা করে নাই বাহ্যিক সৌন্দর্য কোনো কোন ক্ষেত্রে আবার রিয়া হতে পারে যেমন কেউ পোশাক আদি পরে অন্যকে তার দিকে আকৃষ্ট করার জন্য তার অন্যদের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে অন্যের মন অন্যকে আকৃষ্ট করার জন্য আর কেউ পরে তার নিজেকে ভালো এবং উত্তমভাবে পরিবেশন করার জন্য এটা রিয়ার দিকে যাবে না নিজের গোনাকে গোপন করা এটা রিয়ার মধ্যে পড়বে না কিছু লোক মনে করে যে নিজের গোনা গোপন করা হচ্ছে মুনাফিকি কাজ এবং যে ব্যক্তি গোনা করে তার উচিত নিজেকে এবং তার গুণাকে প্রকাশ করে দেওয়া যাতে মানুষ তার আসল চরিত্র জানতে পারে এ ধরনের চিন্তাভাবনা এসে এসে যে শৈতান থেকে একজন ব্যক্তি উচিত তার গুনকে আল্লাহ এবং তার নিজের মধ্যে গোপন রাখা এবং জনসম্মুখীটা প্রকাশ না হতে দেওয়া তবে এর অর্থ এন যে সে যত খুশি তত গোপনে গুণা করতে থাকবে অর্থাৎ কোনো কারণে যদি কোন গুণাহ হয়ে যায় এটা সে প্রকাশ করবে না কারণ প্রকাশ করার মধ্যে আর প্রকাশ না করার মধ্যে রিয়ার কোনো সম্পর্ক নেই এটার মধ্যেও কোনো রিয়া নেই যে আল্লাহ ভেরু মোত্তাকি ব্যক্তিদের সাহায্য লাভ হলে ভালো আমল বৃদ্ধি পাওয়া কারণ এটা একটা খুবই সাধারণ বিষয় ইমানদারদের সাদেখিনদের সাথে থাকলে জ্ঞানী ব্যক্তিদের আনন্দে সংস্পর্শে গেলে তাদের ইমান প্রভাবিত হয় তাদের তারা রাতের তাহার যুদের নামাজের আহ্বান জানাতে পারে যদিও ওই ব্যক্তির পূর্ব থেকে অভ্যাস না থাকতে পারে কিন্তু যখন সে তাদের সাথে থাকে তখন সে আদায় করতে পারে এখন তবে এটা খেয়াল রাখতে হবে ওই আমল যেন হয় একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অন্য কাউকে দেখানোর জন্য নয় তাহলে ভালো ব্যক্তিদের সাহায্য যে ইবাদত বৃদ্ধি পাওয়া এটা অবশ্যই রিয়ার মধ্যে পড়বে না হাদিসে যা উদাহরণ দেওয়া হয়েছে যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ যে আতর বিক্রেতা এবং কামারের মতো আতর বিক্রেতা থেকে সে কিছু না কিছু সুগন্ধ পাবে আর কামার তাঁর হয়তো কাপড় পুড়িয়ে দেব দুর্গন্ধ পাবে এরকম জানা প্রয়োজন রিয়া থেকে বাঁচার উপায় কি রিয়া থেকে বাঁচার উপায় হচ্ছে এ ব্যাপারে অর্জন করা জ্ঞান বৃদ্ধি করা আল্লা সুবাহালা বলেছেন ইন্নামাশবাহা নিশ্চয় আল্লা তালাকে ভয় করে থাকে তার বান্দাদের মধ্যে যারা জ্ঞান সম্পন্ন যারা ওল আমা যাদের জ্ঞান রয়েছে তারাই আল্লাকে ভয় করে তা হিদ এবং এ ব্যাপারে বিস্তারিত জ্ঞান অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি অনুধাবন করতে পারবে শির্ক এবং রিয়ার ভয়াবহতার কথা সে বুঝতে পারবে আল্লাহ তালাই হচ্ছেন ভয় পাওয়ার একমাত্র যোগ্য এবং একমাত্র আল্লাহ তালাই সন্তুষ্ট আল্লাহ তালা সন্তুষ্টি তার কামনা করা উচিত সে কারো তিরস্কারে ভীত হবে না বরং বুঝতে পারবে যে তার একটি বিষয় আকাঙ্ক্ষা করা উচিত যা তাকে আনন্দিত করবে আর তা হল আল্লাহ রহমত কামনা করা এবং এর জন্য অন্য কারো প্রশংসা পাওয়া এটার জন্য সে কামনা করবে না সুতরাং পথে। তের জ্ঞান অর্জন করা দিনের জ্ঞান বৃদ্ধি করা তালিম হাসিল করা এটা একটা উপায় রিয়া থেকে বেঁচে থাকার দুই নাম্বার উপায় হচ্ছে দোয়া করা रिया के दूरीबूत करार्जन मजबूत और सहज हथियार हलो दोआा अबू मुसाला शारीणित एक रसुल्लाम खुदबा दीछिलें तक तुम्हारा गोपन शिक्षार बेपारे भय कर क्यों एट पीपिलिकार हाँटार चे बस अस्पष्ट एक व्यक्ति हे आल्ला रसूल क्या भावना बेचे, बेचे थकते जा पीपिलिकार हाँटार चे अदिक तक तुम्हारा दोआा करो তোমরা বলো করছি আর অজানা অবস্থায় শীর হয়ে গেলে রিয়া থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে জাহ্নাত এবং জাহান্নের ব্যাপারে অন্তরে উপলব্ধি সৃষ্টি করা যখন একজন ব্যক্তি আখেরাতের ব্যাপারে উপলব্ধি সৃষ্টি হবে তখন সে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে গুণাত্রে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে যদি একজন ব্যক্তি বুঝতে পারে যে তার জীবনের লক্ষ্য খ্যাতি অর্জন বা সম্মান বাড়ানো নয় অন্যের কাছে গ্রহণযোগ্যতা বা সন্তুষ্টি অর্জন করাও নয় বরং তার জীবনের লক্ষ্য হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করা জান্নাতে প্রবেশ করা তাহলে সে প্রাণপণ চেষ্টা করবে রিয়া থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা বলেছেন ফাংলিহি ফালিয়াংলাহি আহাদা সুতরাং যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাত আশা করে সে আমলে সলেহ নেক আমল করুক এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করুক সেজন্য কাউকে তার রবের ইবাদতে শরিক না করে রিয়া থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে ভালো আমল গোপন রাখা রিয়া থেকে বেঁচে থাকার এই উপায়টি অনেক গুরুত্বপূর্ণ গোপনে আল্লাহর ইবাদত করা গোপন ইবাদতের মাধ্যমে দুইটি বিষয় সম্পাদিত হয় প্রথমত এর দ্বারা অন্যকে আকৃষ্ট করার অথবা অন্যের প্রশংসার দ্বারা ভালো আমল ধ্বংস হওয়ার আশঙ্কা থাকে না দ্বিতীয়ত এ ধরনের আমল একজন ব্যক্তির ইমানকে বৃদ্ধি করে এবং এভাবে রিয়া থেকে প্রতিহত হওয়ার সহযোগিতা করে তাহলে সুন্নাতল জামার কিছু আলিমগন বলেছেন আমাদের পূর্বের লোকেরা এমনভাবে ইবাদত করতে পছন্দ করতেন যে তাদের স্ত্রী বা ঘনিষ্ঠ বন্ধুরা এ বিষয়ে জানতে পারত না যদি একজন ব্যক্তি গোপনে ভালো কাজ করে তখন উচিত এই কাজকে সাধ্যমতো অন্য কাউকে জানতে না না দেওয়ার চেষ্টা করা কারো ভালো আমল অন্য কাউকে জানানো হলো শয়তানের একটি প্রতারণা যার মাধ্যমে একজন ইমানদারদেরকে রিয়ার দিকে নিপুতিত করে থাকে শয়তান সুফিয়ানা শৌরি রহমতুল্লাহ বলেছেন যখন কোনো ইবাদতকারী গোপনে কোনো ইবাদত করে শয়তান থাকে ততক্ষণ পর্যন্ত অস্বাস্থ্য থাকে যতক্ষণ পর্যন্ত না সে অন্য কাউকে বলে দেয় এভাবে শয়তান গোপন ইবাদতকে জনসম্মুখে প্রকাশ করে দেয় আল্লাহ তালা বলেছেন জবিল আসহারি হুম এবং তারা রাতের শেষ প্রহরে আল্লাহর ক্ষমা প্রার্থনা করে অন্য কথায় তারা হচ্ছে গোপন ভাবে আল্লাহ করে এটা হচ্ছে ইমানদারদের একটা বৈশিষ্ট্য রিয়া থেকে বেঁচে থাকার উপায় সময়ের মধ্যে আরেকটি হচ্ছে নিজের দুষ্ট ত্রুটির ব্যাপারে অনুত্ত হওয়া যখন একজন ব্যক্তি অনুভব করবে যে সে রিয়া আক্রান্ত হয়েছে তখন খুব দ্রুত তার কৃতকর্মের জন্য অনুশোচনা করা উচিত তার নিজের দুর্বলতার ব্যাপারে অনুসূচনায় তাকে তার অন্তর থেকে অহংকারমুক্ত দৃঢ়প্রত্যে এবং খারাপ কাজের ব্যাপারে তীব্র অনুত্ততা অনুভূতি সৃষ্টি করবে ইনশাল্লাহ রিয়া থেকে বেঁচে থাকার উপায় সুমের মধ্যে রয়েছে জ্ঞানী এবং আল্লাহ ভীরু মোত্তাকি ব্যক্তিদের সংস্পর্শে থাকা তাদের সম্পর্কে তাদের সাথে সম্পর্ক গড়া তাদের সংস্পর্শে থাকা কারণ এ ধরনের ব্যক্তি অনেক উত্তম হওয়ার কারণে তাদের থেকে জ্ঞান এবং পর্যাজকারী উভয় দিক থেকে এসে উপকৃত হয় তারপরে রিয়া বেঁচে থাকার উপায় সময়ের মধ্যে রয়েছে রিয়ার বিষয়ে জ্ঞান অর্জন করা রিয়ার ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে অজ্ঞতা এবং এটি যে একটি বড় গুণাতা মানুষের কাছে প্রকাশ করা মানুষকে রিয়ার ভয়াবহতা সম্পর্কে জানানোর মাধ্যমে একজনের মনে এ ব্যাপারে ভয় সৃষ্টি করা যেতে পারে এবং এর নানান দিক জানার মাধ্যমে একজন ব্যক্তি তার সাধ্য অনুযায়ী রিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবে সুতরাং নিজে জানা এইটাকে আমল করা এবং অন্য অন্য কেউ জানানো রিয়ার ব্যাপারে জ্ঞান অর্জন করার মাধ্যমে রিয়া থেকে বেঁচে থাকা যেতে পারে রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পর এর সাথে জড়িত কিছু বিষয়ে আলোচনা করা জরুরি রিয়ার ভয়ে ভালো আমল পরিত্যাগ করা এটা হচ্ছে শয়তানের একটা একটা চাল শয়তানের একটা কৌশল শয়তানের একটি প্রতারণা সুতরাং রিয়ার ভয়ে ভালো আমল পরিত্যাগ করা উচিত নয় ভালো কাজ করা উচিত এবং সাথে সাথে নিয়াতকে এখলাসের সাথে এখলাস অর্জন করা রিয়া থেকে মুক্ত থাকার চেষ্টা করা উচিত কিন্তু রিয়ার ভয়ে ভালো আমল ছেড়ে দেওয়া উচিত নয় কিছু আমল তো আমাদের বাহ্যিক জনসমূকে করতেই হয় যেমন দৈনিক পাশাপাখের নামাজ হজ করা এ ধরনের অনেক আমল আছে যেগুলো জনসমূকে করতে হয় যদি অন্তর অবস্থা ঠিক রেখে জনসমূহকে সাদাকা দেওয়া যায় এখলাসের সাথে এটা উত্তম শয়তানের একটি ফাঁদ হল যেমন সে মানুষকে অন্যদেরকে দিনের কোন দেয় এশঙ্কায় যে সে রিয়ার হয়ে যেতে পারে বরং শয়তানের এই অসুস্থ না পড়ে ভালো করা উচিত এবং তার এ ঠিক রাখা উচিত সুটো শিরকের আরো কিছু ধরন বর্ণনা করা জরুরি মনে করছি যেটা রিয়ার সাথে সাথে রিয়ার মতো ছোট শীতকের অন্তর্ভুক্ত যেমন কোনো কিছুকে শুভ অশুভ বা কুলক্ষণ মনে করা আল্লা সারা নামে কসম করা সৃষ্টির কোনো দুর্যোগ বা রহমতের ব্যাপারে প্রকৃতিকে সম্পৃক্ত করা পরিশেষে যেটা বলতে চাই তা হচ্ছে রিয়া এমন একটি ব্যাধি এমন একটি রোগ যা সহজে নির্ণয় করা যায় না পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সহজে চেনা যায় না একজন ইমানদারের জন্য এটি একটা অনেক বিপজ্জনক এর প্রভাব জ্ঞানী ব্যক্তি থেকে শুরু করে ইবাদতকারী এই পর্যন্ত মুসলমানদের মধ্যে বিস্তৃত খুব অল্প সংখ্যক আল্লাহ তালার দয়া এবং রহমতের মাধ্যমে এ থেকে এ থেকে বেঁচে থাকতে পারে তাই সকল মুসলমানদের উচিত যখন সে ইবাদত করবে সেজন্য নিজেকে কিছু প্রশ্ন করে যে আমি কেন এই কাজটি করছি এটি কি সত্যি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং শুধুমাত্র তারই জন্য আমি কি না আমি এটি করছি অন্য কাউকে আকৃষ্ট করার জন্য অথবা কারোর প্রশংসা পাওয়ার জন্য যদি সে বুঝতে পারে যে তার এই কাজ একনিষ্ঠভাবে আল্লাহ তাল্লার জন্য করা হচ্ছে না তাহলে তার উচিত আল্লাহর কাছে দোয়া করা যা তিনি তার অন্তরে একনিষ্ঠতা তৈরি করে দেন এবং অন্তর থেকে রিয়াকে দূরীভূত করে দেন তার উচিত নয় শয়তানের অনুসারীদেরকে তার উপর প্রভাব বিস্তার করার সুযোগ দেয়া এবং তার রিয়ার ভয়ে ভালো আমলগুলো বর্জন করা পরিশেষে রাসুলসাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস বর্ণনা করে করতে চাই যা হচ্ছে রিয়ার ব্যাপারে যা কিছু আলোচনা করা হলো এটার একটা সামারি বলা যেতে পারে এটার একটা সারাংশ বলা যেতে পারে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আখেরাকে তার নিজের জীবনের উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করে নেয় আল্লাহ তাকে দান করবেন একটা অমোখাপেক্ষী অন্তর তার যে বিষয়াবলি এটাকে তিনি একত্রিত করে দিবেন অর্থাৎ তার জন্য সহজ করে দিবেন সে দুনিয়ার জন্য অপেক্ষা করা ব্যতীতই দুনিয়া তার কাছে এসে যাবে আর যে ব্যক্তি আখেরা দুনিয়াকে উদ্দেশ্য হিসাবে নির্ধারণ করে নিবে আল্লাহলা তাকে দারিদ্র করে দিবেন তাকে চক্ষুর দারিদ্রতা দান করবেন এবং তার কার্যাবলীকে তিনি বিশৃঙ্খল করে দিবেন আল্লাহতালা তার জন্য যা নির্ধারণ করেছেন এটা ব্যতীত আর তার কিছু অর্জিত হবে না এখানে আমরা যা কিছু আলোচনা করলাম এর মধ্যে যা কিছু ভালো এটা আল্লাহ তালার তরফ থেকে যদি কোনো কিছু ভুল থেকে থাকে তা আমাদের নিজেদের তরফ থেকে এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং জান্নাতের মধ্যে দাখিল করেন আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তিনি যেন জানাজ জানাত অজানা সকল প্রকার শির থেকে রক্ষা করেন আল্লাহম্মা ইন্নি আউজুবিকানিকাওয়ানিমা আলা আ আলাম হে আল্লাহ জেনে শুনে শির করা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং না জেনে যা কিছু করে ফেলে এটা থেকে ক্ষমা চাই সু হ্যানা সদ ইফুর কত বিলেক